الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذي نصفها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقنق من كن لله ورسوله وتعمل صالحا الْمَرْأَةُ হজরহা মরতাই كَمَا قَالَ النَّبِيُّ عَلَيْهِ الصَّلَاةُ সলা মহান রব্বুলাল আমিন যিনি বিশ্ব জগতের মহান প্রতিপালক এবং মালিক আমাদের মহান মালিক এবং মনিব তারা আলিসান দরবারে লক্ষ কোটি শুক্র ও সুযোগ যিনি সীমাহীন দয়া করে মেহরবানি করে আমাদের আমাদিগকে একটি নুরানি মজলিসে বসার এবং दिन सम्पर्क बरारदीस आलो के दो एक कथा आलोचना करारवण करार सूजोग दान करब्बुल आल अमीन ए आलिसान दरबारे चरम नति स्वीकार कर दिल के कल मत शुकर आदाय कर मोहब्बत बोली आल फमदुल्ला पारा। पारा। दिन ही मजलिसे बसतेमानी मजलिसे बसते दिन सम्पर्टी कथा आलोचना श्रवण करते मजलिसकृत होते परा सबकू निर्भर करे आल्लाह सवार को तलाजार यजगल मानुष बुद्धि चालाखिर द्वारा करते অভিজ্ঞতার দ্বারাও করতে পারে না কোন শক্তির জোর বাহুর জোরেও করতে পারে না মহজ আল্লাহ তবর কাত আলার দয়ার করুণা যার সামলে হাল হয় তার জন্য এই কাজগুলো করা সম্ভব হয় আল্লাহ তোয়াত আলার কাছে যেহেতু দিন মাহবুব অতীব মাহবুব জিনিস অতীব প্রিয় জিনিস অত্যন্ত দামি এবং মর্যাদান্দিত জিনিস इस दिन संपृक्त जत विषयदी आते संश्लिष्ट जत विषयदी आगू आल्लाबारको तला अतीब दामी महबूब और मर्दान्वित जेहेतुमानमान ये दिन सरसि संपृक्त विषय इसमान मेराम हल सबचे बड़ मेराम ইমান সে ব্যক্তের কই নামত নেই ইমানের চেয়ে এই পৃথিবীতে বড় নেরামত আর কিছুই হইতে পারে না। আল্লাহ তবর কোয়াতাল আমাদিগকে দয়া করে মেহরবানি করে ইমানের মতো মহান সম্পদ মহান দৌলত দান করেছে এই নেরামত আমরা প্রাপ্ত হয়েছি এর জন্য কোনো আবেদন কোন অ্যাপ্লিকেশন আল্লাহ তবারকাল আমরা পেশ করিনি আমাদের জন্য কেউ সুপারিশও করেননি মহজ আল্লাহ তবারকালার দয়ার করুনায় আমাদিগকে কারিমাওয়ালা ইমানওয়ালা তথা মুসলমান বানিয়েছে রহমতুল্লিল আল আমিন রসুল্লাহ সাল্লাপা দিয়ে হাদিসের মধ্যে আছে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন দুইটি গুণ দান করে বুদাল্লিল আলমিন রহমতুল্লিল আলমিন করে এই হাদিসের আলোকে রসুল্লাহ সাল্লাহ আলাইহাম হেদায়তের সাগর এবং রহমতের সাগরটি সারা বিশ্বের জন্য তিনি রহমত সারা বিশ্বের জন্য তিনি হেদায়ত এই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলা হয় রহমতের দরিয়া হেদায়তের দরিয়া এই রহমতের দরিয়া হেদায়তের দরিয়ার পার্শ্ব কিনারায় बसबस करोक जाना अल्लाह रसुल के एक दुई बार देखें बार, बार बार देखे ते इमान नसिबाई अबु तले आबुलाहत आबू जहाल यम आो अने आधे भाग्य इमान जुटे नाई पक्षानोक आना मक्का मदीना देखें আল্লাহ রসুলকে তো দেখেননি মক্কা মদিনাও দেখেনি কিন্তু ইমানের বলে বলিয়ান আল্লাহ তবরকাল তাদেরকে বানিয়েছে তো ইমান আর হেদায়ত এটা একমাত্র আল্লাহ তবরকালার কাছে আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে ইমান দান করেন যাকে ইচ্ছা তাকে হেদায়ত দান করেন আবার যাকে ইচ্ছা আল্লাহ তবারকাত মাহরুম করেন বঞ্চিত করেন স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আপন চাচা আবু তালেবের জন্য চেষ্টা করেছেন অনেক সুপারিশ করেছেন হেদায়তের জন্য আল্লাহ রুনাজারি পর্যন্ত করেছেন কান্নাকাটি করেছেন মৃত্যু সজ্জায় সাইত আবু তালেব রসুল্লাহ সল্লাহু আসাল্লাম সর্বশেষ চেষ্টা আখের চেষ্টা তার পার্শ্বে গেলেন যাওয়ার পর কালিমার দাওয়াত দিলেন লা ইলাহ ইহা দিল আনকা ইয়ামাল হে চাচা আপনি একবার হলেও এই কালিমা পরে লা ইলাহা ইল্লাহ উজা দিলো আনকা ইয়ামাল কয়ামা কয়ামতের দিন আমি আপনার পক্ষে সুপারিশ করবো আল্লাহ কাল আপনার পক্ষে আমি কথা বলবো এইভাবে রসুল্লাহ সাল্লা ইসলাম দাওয়াত দিতেছিলেন শেষ পর্যন্ত কি হল ফলাফল কি হল আল্লাহ তালা এক নাজিল করে বললেন নবীকে সান্ত্বনা দিয়ে বললেন আপনি যাকে চান তাকে হিদায়ত দিতে পারবেন না বরং আমি আল্লাহ যাকে চাই তাকে আমি হৃদায়ত দিই হৃদায়ত এটা একমাত্র আমার নিয়ন্ত্রণে আমার কাছে আমি যাকে ইচ্ছা তাকে আমি দিই জগতের সমস্ত মানুষ যদি একজনের হৃদায়ত না চায় কিন্তু আল্লাহ আল্লাহতলা যদি চান আল্লাহ সবার কয়াতালা তার রসমত তার হৃদায়ত তাকে দিয়ে এই জন্য হেদায়তকে রহমত বলা হয়েছে আল্লাহ তালার ফজল আর করম বলা হয়েছে আল্লাহ বলেন হিনবি আপনি বলে দিন জগৎবাসীকে বলে দিন ইন্নাল ফদলা নিশ্চয় আমার ফজল আর করম আমার দয়ার অনুগ্রহ তথা হেদায়ত রহমত এটা আমার নিয়ন্ত্রণে একমাত্র আমার নিয়ন্ত্রণ এই কোনো কোন নবিরসুল সরাসরি ডাইরেক্ট কোন কাউকে কিছু দিতে পারে না একমাত্র দাতা হলেন আল্লাহ নবীর রসুলগণ ডাইরেক্ট সরাসরি কাউকে কিছু দিতে পারবে না দোয়া করতে পারবে সুপারিশ করতে পারবে আল্লাহ তালা চাইলে তার দোয়া তার সুপারিশ কবুল করতেও পারেন আল্লাহ তালা চাইলে কবুল নাও করতে পারেন নূ আলহিস তার ছেলে কেনানের জন্য দোয়া করেছিলেন কিন্তু দোয়া কবুল হয় ইব্রাহিম সালাম তার পিটা আজরের জন্য দোয়া করেছিলেন দোয়া কবুল হয় এরকম হাজারো প্রমাণ আছে এই হৃদয়ত একমাত্র আল্লাহ তবারকাত আল্লাহ তবারকাত আমাদেরকে দয়া করে মেহরবানি করে বিনা দরখাস্তে বিনা আবেদনে বিনা সুপারিশে কেউ আমাদের জন্য সুপারিশও করে মহজ তার ফজলার করমে আমাদের আমাদিগকে ইমানের মতো মহান দৌলত দান করেছে এজন্য আমাদের বড়রা বলেছেন ইমান সে বেহতের কুই নেত নেহি এলেম সে বেহতের কুই দৌলত নিহি যেহেতু ইমানের জন্য এলেম জরুরি কেউ যদি আল্লাহ সম্পর্কে আল্লাহর জাত সম্পর্কে সিফাত সম্পর্কে ইমান আনতে চায় তাহলে তার জন্য এলেম জরুরি এলেম জরুরি এলেম সারা ইমান পরিপূর্ণ লাভ করতে পারে না এই জন্য তো রসুল্লাহ সাল্লা বলেছেন তলাবুল মুসলিম ফারিদ আলাসলিম মুসলিমা দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নার নারীর উপরে ফরজ ফরজে আইন এই ফরজে আইন কেন জরুরি এলেম যদি শিক্ষা না করে তাহলে সে আল্লাহ সম্পর্কেও জানতে পারবে না আল্লাহর জাত সম্পর্কে জানবে না বুঝবে না তার ধারণা পায়দা হবে না আল্লাহ সিবাত সম্পর্কেও জানবে না বুঝবে না তার ধারণা পয়দা হবে না এই ইমানের জন্য এলেম জরুরি ইমাম বোখারি আহমতুল্লাহ আলাই বোখারি শরীফ কালজয়ী গ্রন্থ তিনি রচনা করেছেন তিনি ইমানের পরেই কিতাবুল এল মেনেছেন কিতাবুল ইমান এর আলোচনার পরেই কিতাবুল এল মেনেছেন কারণ দুইটিকে পাশাপাশি এনে একথা প্রমাণ করেছেন বুঝাইছেন সারা ইমান পরিপূর্ণতা লাভ করতে পারে না এজন্য আমাদের বড়রা ওলামা একরাম বলেছেন ইমানের পরে দ্বিতীয় নেমত হিসেবে বলেছেন এলেম সে বেহতের হয়ে দৌলত নেই দিনই এলেম যেই এলেম দ্বারা আল্লাহকে চেনা যায় আল্লাহ জাতকে চেনা যায় সিফাতকে চেনা যায় দিন সম্পর্কে জানা যায় ইমান সম্পর্কে সঠিক ধারণা পায়দা করা যায় সেই এলেম সবচেয়ে বড় দৌলত ইমানের পরেই হলো এলেম इमान से बेहतर कई नीहम से बेहतर कई दौलत नहीं बड़ सम्पदार द्वारा जागतिक ज्ञान जागतिक विज्ञान प्रजुक्ति के बुझाना है जागतिक शिक्षा नये जागतिक शिक्षा के बला है पार्थिव शिक्षा वैषयिक शिक्षा यिक्षार कथा एखे बला है बलासे দিনমের কথা যত আমরা দিনের মেহনতের জন্য যে বের হয়েছি এই দিনের মেহনতের বের হয়ে এই শিক্ষা করা হয় দাওয়াত তাবলিদের মেহনতে পুরুষরা যেমন শিখে দিন শিখে ওরকম নারীরাও মহিলারাও দিন শিখে पुरुष देर जेमन दिन शेखा है नारी दिन शेख मद्रासा फिक्स मद्रासा जो भर्ती हार नियम नियमी आज बस बस हम भर्ती नहीं सकल के को भर्ती करा शेखान सूझ नहीं তো যারা ফিক্সড মাদ্রাসায় ভর্তি হইতে পারে না কোনো কারণে হয়তো জাগতিক শিক্ষা অর্জন করেছে বয়স হয়ে গেছে আগে কোনো কারণে শিখতে পারে নাই তাহলে তারও শেখার ব্যবস্থা এই দাওয়াততাবলীগ যেটাকে মোবাইল মাদ্রাসা বলা হয় এখানে রাখা হয়েছে আলহামদুলিল্লাহ দাওয়াততাবলীগের এই মোবাইল মাদ্রাসায় এখানেও শিক্ষার্থী আছে এখানেও ছাত্র আছে এখানেও ছাত্রী আছে মাস্তুরাতের জামাত যেটা বের হয় দিনের মেহনতের জন্য এখানেও শেখানো হয় শরীয়তের পরিপূর্ণ অনুসরণের মাধ্যমে পরিপূর্ণ অনুকরণের মাধ্যমে পর্দার বিধানকে পরিপূর্ণ যথার্থ পালন করে এখানেও শেখানোর ব্যবস্থা আছে এই এটাকে মোবাইল মাদ্রাসা বলা হয় মোবাইল মাদ্রাসা বলা হয় আসলে দিন শেখা ইমান শেখা এটা বহুত বড় জরুরি আমরা অনেক বড় জরুরি আমরা আজ আমরা দুনিয়াকে শেখার গুরুত্ব দিয়ে থাকি যেহেতু দুনিয়ার গুরুত্ব আমাদের কাছে আছে আমাদের ছেলেদেরকে আমাদের মেয়েদেরকে জাগতিক শিক্ষায় শিক্ষিত বানাই কেন এর গুরুত্ব আছে এমনকি জাগতিক শিক্ষা শিক্ষিত বানানোর জন্য বিদেশে বাড়ানোর বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসতেছে অনেক বড় ডিগ্রি উঁচা ডিগ্রি लाभ जदि दिन ना शिखाई सतान के जदि दिन ना शिखाते सतान के जदि दिनदार ना बनाते सतान के हत्या करार स्वामी सतान के हत्या करारमीज एज आल्ला रब्बुल आलाम विश्व जगतर महान प्रतिपालक তিনি প্রত্যেকটি যুগের মানুষের জন্য আমাদের বর্তমান যুগ এই যুগের মানুষ ইমান আমলের দিক থেকে কমজোর দুর্বল আল্লাহ তালা দুর্বলদের জন্য কমজোরদের জন্য দাওয়াত তাবলিগের মাধ্যমে মোবাইল মাদ্রাসার মাধ্যমে ব্যবস্থা পয়দা করে দিয়েছেন ব্যবস্থা কায়েম করে দিয়েছেন দিন শেখার ইমান শেখার যদি মানুষ প্রয়োজনীয় দিন শিখতে ইমান শিখতে চায় प्राथमिक पर्या दिन सम्पर्क सठा करते पुरुष हम से चाहिए नारी हल्लाकेदा सुरय नाहर मध्य तला আল্লাহ তালা বলেন যারাই আমলে সালে করবে ইমান শেখা আমল শেখা এর চেয়ে বড় আমলে সালে আর কিছুই হতে পারে বিশেষ করে দাওয়াতের নিসবতে দিনের মেহনতের ফিকির নিয়ে দাওয়াতের নিসবতে গেলে তাহলে এর চেয়ে বড় আমল এর চেয়ে বড় আমলে সালে আর কিছুই হতে পারে না আল্লাহ তালার ভাষা এটাকে সুন্দর আমল সবচেয়ে উত্তম আমল হিসেবে আখ্যায়িত করা স্বয়ং আল্লাহ তালা এর সাত করেন ওই ব্যক্তির চেয়ে সুন্দর কথা কার হইতে পারে ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা সুন্দর কথা শ্রেষ্ঠ কথা কার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন আল্লাহ তালা যেটাকে সুন্দর বলেছেন যেটাকে উত্তম বলেছেন যেটাকে উৎকৃষ্ট বলেছেন দুনিয়ার মানুষ সেটাকে উৎকৃষ্ট মনে করুক আর না করুক সেটা অবশ্যই অবশ্যই উত্তম চেয়ে সুন্দর কথা কার হইতে পারে ওই ব্যক্তির চেয়ে সুন্দর দিন কার হইতে পারে কথা যখন সুন্দর সুতরাং তার দিনও সুন্দর যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকেন নিজই নে আমল করে মুসলিম আর নেমতের কথা স্বীকার করে আল্লাহ আর নেমতের কথা স্বীকার করে এই কথা বলে যে আমি অবশ্যই মুসলমানদের মধ্যে বলবো আল্লাহ আমাকে মুসলমান বানিয়েছেন ইমানওয়ালা বানিয়েছেন গানিমালা বানিয়েছেন অনেক মুসলমান নিজে যে মুসলমান এই কথাটাও সে বুঝে না আমি মুসলমান আমি আখেরি নবীর উম্মত আখেরি নবীর উম্মত হিসেবে একটা দায়িত্ব আছে এই দায়িত্ব বোধ বা এই পরিচিতি বোধ এটাও তার মধ্যে আখেরি নবীর উম্মত মানে কি নবী তো আর আসবে না নবী আসবে না আখিরি নবীর উন্মত মানে আখিরি উম্মত মানে কি এই মানেটা যদি কেউ বুঝে তাহলে তার মধ্যে দায়িত্ব বদলে যাবে দিন তো থাকবে দিন তো দেয়াবত পর্যন্ত থাকবে আল্লাহ তালা এই দিনকে হেফাজত করবেন দিন তো আল্লাহ তালা রাখবেন स्वयं आल्ला घोषणा दिए नाजिल करी नाजिल कर जिम्मा स्वयं आल्लाजे ग्रहण कर आखिर ही नबीर उम्मत जरा तर दायित बोध तर परि बोध इटे हुआ चाहिए आखिर ही नबीर उम्मत ये चलो तेव पर भी तो, तो आज তো নবী আসবে না তার মানে আমার দায়িত্ব কি আমার দায়িত্ব হল যে আমি আখেরি নবীর আখেরি হুম্মত আমার দায়িত্ব হল এই দিনের প্রচার এবং প্রসারের জন্য কাজ করা আমি যদি দিনের প্রচার এবং প্রসারের জন্য দাওয়াতের কাজ করি দিনের মেহনতের কাজ করি টিকিরের কাজ করি আমি তো চলে যাব কিন্তু আমার এই আমলগুলো এই কাজগুলো দিনের প্রচার প্রসারের জন্য सारण्ला चले गत मानुषलमल करूक सकल मानुषरम स्वबे एक अंश तमल नामा की एक हमा हमे तोा कष्ट मेहनत कर दावतर माध्यम दिन पोसा दिए गावतर माध्यम परवर्ती प्रजन्म पद्तमान प्रजन्मति घरे घरे दावतर माध्यमे दिन के पोछा दीते हकता जी दी पा दीते एक चले जाब कमल सत्ता जा रिया हिसाब मेंवर्तीलर स्वाद एड होते थक जमा होते थे সপ্তাহে জারিয়া এটা হল সবচেয়ে বড় আমলের প্রবাহমান ছোয়াপ প্রবাহিত ছোয়াপ জারি থাকবে সবসময় জারি থাকবে সত্তায় জারি জন্য দিনের ফিকিরের আল্লাহ তালার কাছে বহুত বড় দাম আমরা যারা আজকে এখানে আসি দিনের মেহনতের ফিকির নিয়ে দিনের দাওয়াতের ফিকির নিয়ে যারা আমরা আসছি আসলে আমরা নিজেরা আসতে পারিনি আল্লাহ তর কয়াতালা আমাদের মধ্যে একটা তলব পয়দা করেছে তলব মানে ভিপাসা যদি আল্লাহ আল্লাহতলা ভিপাসা পয়দা না করেন কারো জন্য দিনের কাজ করা কখনোই সম্ভব নয় একজন মানুষ যখন নামাজের আজান শোনে আজান শুনলেই কিছু মানুষ আছে তাদের দিলের মধ্যে তলব পয়দা হয়ে দরদ পায়দা হয়ে যায় ব্যথা পায়দা হয়ে যায় জানে আজান শুনছি আমার মানিক আমাকে ডাকতেছে হাইয়া আলসাল হাইয়া আলসাল এটাকে একটা দাওয়াত বলা হয়েছে এটা মোয়াজিদের দাওয়াত নয় এটাকে আল্লাহর দাওয়াত বলা হয়েছে মহাজির মাধ্যম স্বয়ং আল্লাহ তালা আমাকে আপনাকে দাওয়াত দিচ্ছেন হাইয়া আলসাল হাইয়া আলসাল এই দাওয়াতের পর কিছু মানুষদের অন্তরে আল্লাহ তালা তলব পয়দা করে দেন পিপাসা পয়দা করে দেন ওই পিপাসার কারণে সে এরকম ভাবে নামাজের দিকে সুতরা থাকে মসজিদের দিকে সুত্রে থাকে তো যাদের মধ্যে আল্লাহ তালা তলব করে দেন এটাও একটা বহুত বড় নিয়মত আল্লাহ তালা আজকে যারা আমরা আসছি এখানে অবশ্যই তলব ছিল আমাদের মধ্যে দিনের পিপাসা ছিল যেটা আল্লাহ তালা দান করেছেন ওই বিপাসার কারণেই আজকে আমরা বের হতে পেরেছি যারা আমরা বের হয়েছি তিন দিনের জন্য বাইরের চেয়ে বেশি দিনের জন্য এটা ওই তলবের কারণেই বের হতে পারছি এই তলবটাও কিন্তু আল্লাহ তো আলাদা দয়ায় আর করুণার ভিক্ষা আল্লাহ তালার দান কত মানুষ আছে তাদের মধ্যে আঘাতের কোনো তলব নাই শুধু দুনিয়ার তলব দুনিয়ার তলব দুনিয়ার অন্বেষণ আখেরাতের কোন তলব নাই ফিগির জন্য আল্লাহ পাকের নিজাম কুদরতির নিজামের মধ্যে এটা ব্যবস্থা আছে শৃঙ্খলা আছে যে যাদের মধ্যে আল্লাহ তালা তলব পয়দা করে দেন তাদেরকে আল্লাহ তালা হেদায়তের দিকে ধাবিত করেন তাদেরকে হেদায়ত আল্লাহ তালা দান করেন আর যাদের মধ্যে তলব থাকে না তাদের হেদায়তের ফেসারা হয় একজনের নাম ছিল আবু তালেম কিন্তু তলব ছিল না নাম আবু তালেব কিন্তু তলব ছিল না ফলে হেদায়ত থেকে সে বঞ্চিত হয়েছে মাহরুম আর আমাদের নাম যদিও আবু তালেব নয় কিন্তু আল্লাহ তিনের তলব আর ফিক আর পিপাসা আমাদের মধ্যে আল্লাহ তালা ফায়দা করে দিয়েছেন আমাদের কল্যাণ কামনা করেছেন আল্লাহ তবরকালা আমাদের হেদায়তের আল্লাহ তবরকালা পথকে সুগাম করেছেন এজন্য এটাকে আমরা মণিবত মনে जैन मध्य दिन फिकिर आ दिन आससे दिन तलब आससे गो तीन दिन बर आगामी दिन और दिन बेर हार चेषा कर तो हमें आल्लाह तो ना हाल वह आया के कारीमार मध्य करें पुरुष महिला हो जमले साल আল্লাহ বলেন যারাই আমলে সালে করবে চাই সে নর হোক চাই সে নারী হোক ইমান থাকা অবস্থায় আল্লাহ তালা দয়া করে মেহরবানি করে আমাদেরকে ইমানের দান করেছে যাদের ইমান নাই তাদের কোনো আমলই আল্লাহ তালার কাছে মকবুল নয় গ্রহণযোগ্যতা পাবে না কখনো পাবে না আর আমার আপনার জন্য এত বড় সুযোগ আল্লাহ দান করেছেন যে জোবান থেকে মহব্বতের সাথে যদি আল্লাহ আল্লাহ যদি উচ্চারণ করি আমার আপনার আমল নামায় অনেক অনেক নেকি বিশাল বিশাল নেকি আল্লাহ তালা দান করতেন এমনকি হাদিসে আছে একজন বান্ধা যদি আল্লাহামদুল্লাহ করে আন্তরিকতা নিয়ে মহব্বত নিয়ে আল্লাহ ন্যায়ামতের শকর আদায় করার নিয়োগ নিয়ে আল্লাহ তালা রগণিত অসংখ্য হেমতের শকর আদায়ের নিয়ত নিয়ে যদি আলহামদুলিল্লাহ করে আল্লাহ রসুল বলেন তাহলে এর বিনিময় আল্লাহ তালা এত বড় বিশাল পুরা মিজানের পাল্লাকে ভরপুর করে দেয় আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন মেসকাত শরীফের হাদিসে আছে আলহামদুলিল্লাহ মিজান আলহামদুলিল্লাহ মিজানকে ভরপুর করে দেয় একবার সুবহান আল্লাহ করলে মিজানের অর্ধেক ভরপুর করে একজন নবী ছিলেন বড় পায় ছিলেন হজরত দাউদ আলহিস তিনি একবার আল্লাহ তো তালা কাছে দরখাস্ত করেছিলেন মাওয়্লাহ তুমি যে আমাদের দিন মিজান নামক পাল্লা কায়েম করবে এই মিজানটা আমি একটু দেখতে চাই কেমন কত বড় দেখতে চাই আল্লাহ তোবারকালা তার আবেদনকে কবুল করে তার সামনে মিজানকে পেশ করেছিলেন উনি মিজান দেখার সাথে সাথে ব্যবসায় করে গেলেন ঘুষ ফিরে আসার পর দেখলেন এত বড় বিশাল মিজান যে সপ্তম আসবান থেকে জমি পর্যন্ত বিশাল দূরত্ব এই গুরুত্ব হলো মিজানের মাঝখানে থাকা জায়গা दुल्ला बोलार द्वारा भरपूर हो जाए तो जब दाभ बंदा जब एखलस मोहब्बत ते तेयत पर थकी तेयतर दिन तमने याल सामने पेश पुरा मिजान के भरपूर से দিনের মেহনতের জন্য দিনের ফিকির নিয়ে তলব নিয়ে যারা বের হতে পেরেছি এটাকে গণীমত মনে করা আর কি সময়কে খুব মূল্যায়ন করা আরো মুসলমান ভাই আরো মুসলমান বোন কিভাবে বের হতে পারে মা বোন কিভাবে বের হতে পারে এর জন্য কোশেষ করার জন্য চেষ্টা করা মেহনত করা আসলে দিনের ফিকির যারাই করে আল্লাহ তালা তাদের দিলকে আলোকিত করে দেয় দুনিয়ার ফিকির করলে দিল অন্ধকার হয় দিলে অন্ধকার উচ্ছন্নতা ফয়দা হয় আর দিনের ফিকির করলে দিনের মেহনতের ফিকির করলে দাওয়াতের ফিকির করলে আল্লাহ তালা দিলকে আলোকিত করে দেয় দিল যখন আলোকিত হয় তখন ওই দিল দ্বারা সব কিছু দেখতে পারে আর খবর দেখতে পারে হাসর দেখতে পারে কুলসরাত মিজান জান্নার জাহান্নাম দেখতে পারে আর সাহাবাদের সামনে ছিল এক একজন সাহাবির সামনে ছিল জান্নার জাহান্নাম আখেরাতের সব দৃশ্যগুলো তাদের চোখের সামনে ছিল দেখতেছে দেখতেছে আর আমরা আমাদের দিলকে দুনিয়ার ফিকিরের দ্বারা ধান্দা দুনিয়ার মোহ দুনিয়ার মোহের ফিকির দুনিয়া অর্জনের ফিকির এগুলির ধান্দা নিয়ে আমরা আমাদের দিলকে অন্ধকারচ্ছন্নতা অন্ধকার তার মধ্যে ফেলা দিয়েছি আমরা আলোকিত বানাইতে পারি যার কারণে আমরা কিছু দেখি না আমাদের সামনে নেই আমাদের সামনে শুধু দুনিয়ার জন্য এজন্য জন্য দিনের জন্য মেহনত করা চাই দিনের জন্য খুব বেশি থেকে বেশি মেহনত করা চাই আল্লাহ তালার ওয়াদা আল্লাহ তালা বলেন যে যারাই আমলে সাহেহ করবে দিনের জন্য মেহনত করবে দিনের জন্য দিনের দাওয়াতের জন্য মেহনত করবে কোশিশ করবে চেষ্টা করবে আল্লাহ তালা বলেন আমি তাদেরকে দুনিয়ার জীবনকে আমি সুখময় শান্তিময় বানিয়ে দিয়ে দুনিয়ার জীবনকে আমি সাজিয়ে দিব আসলে দুনিয়ার জীবনকে সাজানো বড় কঠিন যারা কোটিপতি বিত্তবান লোক তারাও তো দুনিয়া সাজাইতে পারে না একদিকে সাজাইলে আরেকদিকে বিচ্ছিন্ন হয়ে যায় একদিকে সাজাইলে আরেকদিকে অসাজানো হয়ে যায় সাজাতে পারে না কেউ তো দুনিয়া সাজাতে পারে না যদি আল্লাহ আল্লাহ করবে মেহনত নিয়ে যদি বের হয় ফলে হায়াতবা আমি তাকে হায়াত তইয়েবা দাবো হায়াত তইবার ব্যাখ্যায় বলা হয়েছে যে পবিত্র জিন্দগি আল্লাহ তাকে দান করবেন যে পবিত্র জিন্দাগির মধ্যে কোন অপবিত্রতার কিছু থাকবে না কোনো কিছু থাকবে না হারামের কিছু থাকবে না এবং সেই পবিত্রতম জিন্দাগির মধ্যে সুখ আর শান্তি থাকবে যদি অধিক সম্পদ না থাকবে সম্পদের নাম কোনো শান্তি না অনেকে আমরা মনে করি যে সম্পদের নাম হল শান্তি না আজ ইহুদি জগৎ নাসরা জগৎ তাদের কাছে সম্পদ আছে কিন্তু জিজ্ঞাসা করে দেখে তাদের কাছে পবিত্র শান্তি না সম্পদ দেখে তাদের সন্তান সন্ততি দেখে আপনি মোহিত হইেন না আপনি ধোপা খাই না আমি তাদেরকে সম্পদ দিছি কেন ইনামা ইনামা এই সম্পদেরকে জিন্দিতে আমি আজাব তার মানে এই সম্পদকে তাদের জন্য আজাবের কারণ বানিয়ে দিবে আল্লাহ সম্পদ কোনদিন শান্তি দিতে পারে না প্রকৃত শান্তি তো আল্লাহ তালার হুকুম মানার মধ্যে নবীর তরিতা অনুযায়ী চলার মধ্যে আল্লাহ তালা রেখেছেন এই জন্য আল্লাহ তালা পরে কারিমে বলেছেন আল্লাহ বলেন হে জগতের মানুষ হে জগতের মানুষ তোমাদের শান্তি পাইতে পারে আমার জিকিরের বাস্তবে আমার ইমাদতের বাস্তবে এই একজন জিন মজুর দেখা যায় তার কিছুই নাই কিছুই নাই যদি সে খালি দিনদারি রক্ষা করে চলে দিনের উপরে যদি চলে আল্লাহ তবর কাতা প্রকৃত রাহাত শান্তি আল্লাহ তালা সুখ তার জীবনে আল্লাহ তালা দান করে সম্পদ লাগে না জন্য বিল্ডিং বাড়ি লাগে না একটা ঝুঁকির মধ্যেও যদি বাস করে আর যদি আল্লাহ তালা দিন সে যদি মানে চলে নবীর তরিকা অনুযায়ী যদি জীবনযাপন করে আল্লাহ তবরকালার ওয়াদা অনুযায়ী দুনিয়ার জিন্দগিতে আল্লাহ তালা তাকে শান্তি দান করে আখেরাতের জন্দিতেও আল্লাহ তালা শান্তি দান করবেন দুই জিন্দগিকে আল্লাহ তার জন্য মা বোনেরা খুব জরুরি কেন জরুরি একজন পুরুষ দেখা যায় সে দিন শিখে সে যদি কোনো দিনের মোহাল্লিম না হয় দিনের যদি কোনো ইমাম না হয় সে যদি একা একা দিন শিখে সে একা একাই আমল করে হ্যাঁ যারা দিনের মোয়াল্লিম হয় দিনের শিক্ষক হয় দিনের প্রশিক্ষক হয় দিনের ইমাম হয় তাদের দ্বারা উপদেশ গ্রহণ করতে থাকে মর্জ পড়া তো ফর্জ পড়া তা একজন পুরুষ পড়েছে দিন শিখেছে তাহলে সে একা একাই সে কাউকে কিন্তু দিতে পারে না তার কোথায় কে নিবে একজন মা যদি দিন শিখে मान शिखे पढ़ तो पर तो पढ़हा महिलाे तो महिला दिन शिखे मैं पूरा दिन शिखे कारण महिला जो सन्तान आदि सब गो सानी मिन पाई आल्ला मायर जी महिला जी के मायर जति बन बनिए बड़ सम्मान और मर्यादा आल्ला ইমাম বুহারিটা আছে মায়ের কোলে তখনই ওনার বাবা মারা গেল ইমাম বুখারি রহমতুল্লাহি আলের মা ছিলেন বড় পরহেজ আবেদা, আদা সাধা বেরো মহিলা বড় বহিবাসী মহিলা ছিল তো মা যদি দিনদার হয় তাহলে অনেক বড় ভূমিকা একটা পরিবারের মধ্যে থাকে একটা জেনারেশনের মধ্যে থাকে যে পুরা জেনারেশন পুরা পরিবারকে এরকম দিনদার বানানোর জন্য সহায়ক এই জন্য মা বোনদের জন্য বিশেষ করে মাস্তুরাথের জামাতে বের হওয়া এই মাস্তুরাথের জামায়াতের মাধ্যমে কত মা বোন তারা দিন বাইছে। তারা কর্তা ধরেছে নামাজ ধরেছে এরকম ভাবে স্বামীর ক্ষেতম স্বামীর আনুগত্যতা ধরেছে এরকম ভাবে হাজার হাজার পরিবারের মধ্যে পরিবর্তন আছে সেটা আমি সুখ শান্তি ফিরে আসছি এই জন্য মা বোনদের জন্য এই কাজ আরো অতীব জরুরি বেশি থেকে বেশি জরুরি আমরা অনেক ইমামদের জীবনীতে পাই যে তারা এত বড় ইমাম হয়েছে। এত বড় দিনের নেতৃত্ব দানকারী হয়েছেন কিভাবে হয়েছে তার মা অথবা তার কুপি অথবা তার ঔরসে এরকম ভাবে যার দ্বারা তিনি প্রতিপালিত হয়েছেন তার মাধ্যমে তিনি হয়েছে। এই মায়ের জাতি বোনের জাতি তাদের জন্য দিনের মেহনত অতীব জরুরি অতীব জরুরি এজন্য আমি সংক্ষিপ্ত হবে এই কথাই বলতে চাই যে আল্লাহ পাখের ওয়াদা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হবে পুরো হবে আল্লাহ তালা বলেছেন আল্লাহ বলে আমার ওয়াদা একটু হবে না একটু হবে না মানুষ আজ আমরা কথা বলি ওয়াদা দিই কিন্তু ওয়াদার খেলাফারে আমাদের নেতা খেতা যারা আছে তারা ওয়াদা দেয় ওয়াদা খেলাপ করে কিন্তু আল্লাহর ওয়াদা ওইরকম নয় আল্লাহের ওয়াদা একশো ভাগ একশো ভাগ হবেই অনেক আল্লাহ তালা বলেন যে যারাই আমলে সাহেহ করবে ইমান এবং আমলের সাহদেহ এই দুইটিকে বাস্তবায়ন করবে আল্লাহ তালা বলেন আমি এই দুইটির বিনিময়ে তার দুই জগৎকে আমি সাজা দেব প্রতিটি মানুষের দুইটি জগৎ আছে একটি হল দুনিয়ার জগৎ এই দুনিয়ার জগৎকে আল্লাহ তালা সাজিয়ে দিবেন আর আখেরাতের জগৎকেও আল্লাহ তালা সুন্দর করে দিবেন সাজিয়ে দিবেন সেটাও আল্লাহ তালা বলেছেন এই জন্য আমরা মা বোনেরা যারা বের হয়েছে, তারা তো অবশ্যই সময়গুলোকে গণিবত মনে করে সময় অতিবাহিত করব। আর আরো মা বোনেরা যেন বের হতে পারে তাদেরকে আমরা তস্কিল করে আমরা বের করার জন্য চেষ্টা করব আসলে সময় তো চলেই যাচ্ছে আমাদের হায়াতের সময় সময় গড়িয়ে চলে যাচ্ছে একদিন এমন সময় আসবে যে আমরা দুর্বল হয়ে পড়বো তখন ইচ্ছা থাকলেও আর আমরা বেরোতে পারবো আজকে শক্তি আছে সাহস আছে হিম্মত আছে সুস্থতা আছে কিন্তু গনিমত মনে করতে না যখন অসুস্থ হয়ে যাব দুর্বল হয়ে যাব তখন কিন্তু ইচ্ছা থাকবে কিন্তু আপনি বাইরে পারবেন এইজন্য জন্য যৌবন কালের এ এটা আল্লাহ তাল্লার কাছে বেশি মর্যাদা রাখে বেশি দাম রাখে এই জন্য আমরা রসুল্লাহ সাল্লা সাল্লামের কোথাও যে আল্লাহ রসুল বলেছেন আর দুনিয়া কুল্লু হা মাতা আল্লাহ রসুল বলেন দুনিয়া পুরোটাই হল উপকার বা কল্যাণ গ্রহণ করার সামগ্রী দুনিয়ার প্রত্যেকটি বস্তুই হল উপকার এবং কল্যাণ গ্রহণ করার সামগ্রী তবে মাতা দুনিয়া আলমার আত সাল হা আল্লাহ রসুল বলেন দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে প্রিয় সম্পদ সবচেয়ে দামি সম্পদ হল নে মহিলা তার মানে নেকর মহিলা যদি হয় দিনদার পরহেজগার আবেদা সাবেরা শাকেরা মহিলা যদি হয় এর চেয়ে বড় সম্পদ আর পৃথিবীতে পারে এবং বোহারী রহমতুল্লের মা কথা বললাম এবং বোহালী রহমতুল্লের মা বড় আবেদা সাবেরা শাকেরা পরহেজগার মহিলা ছিলেন এবং বোখারীর জীবনীতে আছে উনি ছোটবেলায় কোনো কারণে অন্ধ হয়ে গেছেন সৃষ্টি শক্তি হারিয়ে ফেলছিলেন তৎকালীন সময়ে চিকিৎসা যেহেতু অনেক ডাক্তারকে দেখাইছে কান্দাকান্দি করছে মাওলা আমার বাচ্চার দৃষ্টি তুমি ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমার বাচ্চাকে তুমি চক্ষুষ বানিয়ে এইভাবে দোয়া করছে এক রাত দুই রাত তিন রাত তাহায্যত নামাজ এটা আবার এমন নামাজ যে এই নামাজ যারা পড়বে আল্লাহ করে ইব্রাহিম ফলিরুল্লাহ আর সাথে সাক্ষাৎ করছে ইমাম বুখারের মার সাথে সাক্ষাৎ করে বলছে হে ইমাম বুখারের মা তোমার বাচ্চার দৃষ্টিকে ফিরিয়ে দেওয়া সকালে উনি উনি দেখেন যে ওনার বাচ্চা ता रचनाल तबारको आल्लर का नाम पर जा चावा जाए तवा जाए मा बंदे सकल জন্য এটা এই নসিহত থাকবে যে আমরা সকলেই পুরুষ হই নারী হই আমরা ইবাদত করব আল্লাহ তালার জন্য আর বিশেষ করে এই কাজ দিনের মেহনতের কাজ এটা অতীব দামি কাজ অতীব গুরুত্বপূর্ণ কাজ নবীর মেহনতের কাজ এবং আল্লাহর খাস বান্দা মাহবিন মাকবুলিন বান্দাদের কাজ এই কাজের মাধ্যমে আমরা আমাদের জীবনকে আলোকিত করব এই কাজের যে ফিকির এই ফিকিরটা আমরা নিয়ে যাবো যদিও কেউ তিন দিনের জন্য বাইর হয় আসলে তিন দিন উদ্দেশ্য নয় এখানে এখানে উদ্দেশ্য হল ফিকির এক চিল্লার জন্য এমনও লোক আছে দেখা যায় তিন দিন সময় লাগাইছে কিন্তু আল্লাহ তালা তার মধ্যে ফিকির দান করেছি ওই ফিকির কখনো তার থেকে দূর হয়নি আবার এমনও লোক আছে চিল্লা লাগাইছে কিন্তু তার মধ্যে ফিকির আসনে এটা আসলে দেশটির পার্থক্যের কারণে হুকুমের পার্থক্য আমরা একটা সিগেট নিয়ে যাব। একটা অনুভূতি নিয়ে যাব। যে দিনের জন্য মেহনত করা আল্লাহ আমাদের সকলকেই দিনের মেহনতের সাথে সম্পৃক্ত হয়ে সংশ্লিষ্টতা বজায় রেখে আমাদের হায়াতের মূল্যবান সময়গুলো অতিবাহিত করার জন্য তৌহিক দান করে एआब दोरा प्रस्तुति ग्रहण करो दोरा फा एन दोआा दोर पर तस्किल करबें हमारे चले जाब आ तस्किल कर नाम टाम लिखभन कारा कारा जा नगद जावर नियो कर नाम लेखा तरफ नाम लिखभी बहुत हार नियोगे तर नाम लिखभे दोर पर तो एखंड दोरा फातेहा टेन बार करीमिल्ला ভার পড়ে দুই ফার পড়ি ثم الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدي الأنبياء والمسلمين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذابنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وطرحنا لنكونن من الفاسرين اللهم اهدنا واهد بنا অনেক সময় ধরে মালা তোমার মাহবুব দিন সম্পর্কে কিছু কথা আলোচনা হয়েছে মেহরবানি করে মাওলা এই আলোচনা গুলো আমাদের দিলায়ের মাহবুব হয়েছি মাওলা আমরা আমাদের ভুলের কারণে আমরা তোমার মাহবুব দিন থেকে দূরে সরে গিয়েছি মাওলা মাওলা আমাদের দিলের লাগাম তোমার হাতে মাওলা মেহরবানি করে তুমি আমাদেরকে আমাদের হৃদয়ের গভীরে দিনকে আত্মস্থ করার তৌফিক দেবো এ আল্লাহ হৃদয়ের গভীরে তুমি দিনকে স্থান দিয়ে দেওয়া এ আল্লাহ তোমার মাহবুব দিনকে আত্মস্থ করার প্রত্যেকটি উন্ম্মতকে তৌফিক দিয়ে দেওয়া এ আল্লাহ তোমার হুকুম অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করা তুমি সহজ করে দেব এ আল্লাহ যারা দিনের দাওয়াতের ফিকির নিয়ে মেহনতের ফিকির নিয়ে বের হয়েছেন মাওলা মাওলা তাদের জীবনে তুমি বরফত নজির কর মাওলা এ আল্লাহ তাদেরকে তুমি হায়াত তই বা দান করো মাও তোমার ওয়াদা অনুযায়ী মওনা এ আল্লাহ জিন্দগি থেকে পেরেশানিকে দূর করে দেওয়া মাওনা আল্লাহ জিন্দগি থেকে আল্লাহ সব ধরনের বালা মুসিবত দুর্যোগকে তুমি দূর করে দেওয়া মাও না এ আল্লাহ শান্তিময় সুখময় রাহাত এবং শুকুনের জিন্দগি নশ্চিত করো মাওলা মাওলাহ আমাদেরকে তুমি আগামী জিন্দগিকে মাওলাহ বেশি থেকে বেশি দিনের জন্য খুরুজ এবং বের হওয়া তুমি সহজ করে দেওয়া আল্লাহ প্রতিটি অঙ্গর জন্য দিনের মেহনত নিয়ে বের হতে পারে সেই কৌ ঠিক দেওয়া মামলা আল্লাহ ইয়া আল্লাহ মা বোনদেরকেও এ আল্লাহ তুমি বেশি থেকে বেশি দিনের জন্য মেহনত করা মাস্তুরাতের জন্য বের হওয়া তুমি আসান করে দাও সহজ করে দাও আল্লাহ বাচ্চাদের প্রতিপালনের কারণে অনেকে বের হতে পারেন না মাওলা আল্লাহ বাচ্চাদেরকে তুমি শান্ত করে দাও আল্লাহ বাচ্চাদেরকে তুমি স্থির করে দাও মাওলা গাম্ভীর্যপূর্ণ করে দাও মাওলা করে দিয়ে আল্লাহ প্রতিটি মা বোনকে আল্লাহ দিনের জন্য বের হওয়া তুমি সাহস করে দাও আল্লাহ আমাদের প্রত্যেককে তোমার মাহবুবিন মকবুলিন বান্দাদের সাথে দিনের দায় হিসেবে কবুল আর মঞ্জুর করবো সুবহানি আম্মা সালামুন আলাল মুর সালী আলহামদুলিল্লাহ আলমিন